ইবনু আব্বাস আনুহে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি সালাত আদায়ের জন্য নবী সাল্লু আলাইসাল্লাম এর বাম পাশে দাঁড়ালাম তিনি আমার হাত বা বাহু ধরে তার ডান পাশে দাঁড় করালেন এবং তিনি তার হাতের ইঙ্গিতে বললেন আমার পেছনের দিক দিয়ে